সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনছি কিতাবুরে কাক অন্তর গুলো নরম করে দেয় এমন হাদিসগুলো আল্লাহ ভীতি নিয়ে আসে আখেরাত করে দুনিয়ার মুহ কমিয়ে দেয় এই হাদিসগুলো আলোচনায় আজকে আমরা শহীদ বখারি থেকে যে হাদিস আপনাদের সামনে পেশ করব সেটা হচ্ছে সাহাবি এমরান বিন হোসাইনাদহমা বলেন রাসুল উল্লাহ সাল্লা আসমের সাদ করেছেন খাই রুকুম কারণি সুমালীনাহুম সুম আল্লা দিন আয়ালু নাহুম তোমাদের মধ্যে অর্থাৎ এই উম্মতের মধ্যে উত্তম লোকগুলো হচ্ছে যারা আমার যুগের যারা আমার সময়ের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 যারা সাহাবি হওয়ার মর্যাদা পেয়েছ আমার সঙ্গে তাদের জীবন কাটলো এরা হচ্ছে আমার উন্মতের মেয়ে সেরা এরা হচ্ছে সবচেয়ে সেরা এই উম্মতের মধ্যে তাদের অবস্থান তারপরে নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশন যারা তাবেইদের যুগ এরপরে ভালোর দিক থেকে আল্লাহ তালা কোয়ালিটির দিক থেকে স্ট্যান্ডার্ডের দিক থেকে তাবেইদের অবস্থান তারপরে সুমাল্লা দিন আয়ালুন আহম এর পরের যুগে যারা আসবে তাদেরকে বলা হয় তা বেআই প্রথম যুগের যারা সাহাবা পরের যুগের লোকেরা হচ্ছেন দ্বিতীয় যুগের লোকেরা তা বেআন এর পরে যুগে যারা আছে তা বেআ তবে মানে তাবেইনরা হচ্ছেন যারা সাহাবাদেরকে দেখেছেন তাদের কাছে এলম শিখেছেন ইমানের হালতে তাদের সঙ্গে অবস্থান করেছেন আর তাবে তাবেইন হচ্ছে তারপরের যুগ যারা তাবেইদেরকে দেখা সৌভাগ্য হয়েছে তাদের কাছ থেকে দিন ইমান শিখার সুযোগ হয়েছে এই তিনটি যুগ উত্তম এই উন্নতের মধ্যে সেরা যুগ কিন্তু তিনটি যুগের মধ্যে আবার ভ্যারিয়েশন আছে ফার্স্ট হচ্ছেন সাহাবিরা সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছেন তাবেইন্দা পরের ক্যাটাগরিতে তাবে তাবন্দা এরপরে এমরান বলেন ফমা আদরি কাল সাল আলী ওয়া সাল্লামা বা দা কাউলহি মরতাইন ও সালাহসান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 আর তারা খেয়ানত করবে এই খেয়ানতের কারণে লোকেরা তাদের কাছে আমানত রাখবে না আমানত দিতে চাইবে না খেয়ানতকারী আমাদের সমাজে আছে না নেই যথেষ্ট আছে আমানতদ্বারের তুলনায় খেয়ানতকারীর পরিমাণ বেশি না কম অনেক বেশি অনেক বেশি এটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সামষ্টিক পর্যায়ে হতে পারে খেয়ানত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 অফিসারদের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী তাদের মাধ্যমে ওই সময়ে কেয়ামতের সময় ঘনিয়ে আসে কেয়ামতের অন্যতম আলামত যখন একটা হাজিস এসেছে না এক সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়ারাসুল্লাহ মাতা চা কখন কেয়ামত হবে ইয়ারাসুল আল্লাহ তখন তিনি বললেন এদা গুসিদাল আমরু ইলাগাইয়ের আহলিহি ও দুই আতিল আমানা যখন অনুপযুক্ত লোকে হাতে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব ক্ষমতা যায় এমন লোকের হাতে যে দায়িত্ব ক্ষমতা পালনের অনুপযুক্ত তার হাতে যা এবং যখন মানুষ আমানত দাঁড়িয়া থাকে না শুধু খেয়ানত হতে থাকে ব্যক্তিগত পর্যায়ে সামষ্টিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সাহ তখন তুমি কে আমাদের অপেক্ষা করো এখন আমাদের কে আমাদের অপেক্ষা তো করার সময় প্রায় হয়েই আসছে মনে হয় যে যাই হোক হাজি সে হচ্ছে যে ওয়াই এখন ওলা ইউতামানুন যে তারা খেয়ানত করবে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 মানুষকে তো ঠকায় আল্লাহ কেউ ঠকাতে চাইবে যে আল্লাহ আমার অসুখটা ভালো হয়ে গেলে আমি দশ হাজার টাকা গরিব মেশিনকে দেব এখন অসুখ ভালো হয়ে গেছে অথবা বিপদটা কেটে গেছে এখন আর দশ হাজার টাকা বলে ফেলছি তখন খেয়াল করি নাই না বেহুসবাস বলে ফেলছি এখন তো দিতে কষ্ট হচ্ছে এখন দিতে চায় না ঘোরাঘুরি করে এখন আর দেওয়ার কথা মুখে উচ্চারণ করে না এখানটে ভুলে যায় এখন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 অনেক বেড়ে গেছে অনেক চর্বিওয়ালা লোক পাওয়া যায় এটা কিন্তু এই হাদিসের দৃষ্টিতে যে ওই জমানার মধ্যে এই লোকগুলোর মধ্যে আরা যত বেশি এগুলা হক হারাল ছাড়া অন্যদিকে যায় তাদের চর্বি মধ্যে একটু বেশি হয় কিনা আল্লাহ ভালো জানে তো আমরা এখন একটু বিরতিতে যাবো ইনশাল্লাহ বিরতির পরে আমরা বাকি কথা কন্টিনিউ করবো আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর জাকারিয়া জাহাঙ্গীর উপস্থাপন। कथाजे इतिमयिकाश आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায়চার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দাস সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য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 কাছাকাছি কথা বলেছেন এর সঙ্গে মিল রাখা যায় সেটা হচ্ছে তা সেরাউফ সহিখারি হাদিফ সাহাবি মেরদাস আল আসলামিরাদি আল্লাহ তালু বলেন কাল নবী সাল আলী ওসালাম ইয়াজহাবুস আলহন আলআ আলু আল আউ্ল কাহুফাল কাহ হুফাল আউ ইতামু বা নেয়া থেকে চলে যাবে পরবর্তী বংশধ আসবে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 রস নাই শুকিয়ে গেছে এগুলা রেখে দেয় এগুলো খায় না মানুষ ভালো মানুষগুলো পৃথিবী থেকে চলে যাবে পরের যুগের মানুষের অবস্থা আরও খারাপ হবে আমরা যারা এখন কারো বয়স হয়ে গেছে ৫০ ষাট কারো সত্তর আশি কারো ২০, ৩০, ৪০ আমরা প্রত্যেকেই যদি নিজের পেছন দিকে তাকাই দেখব যে আমাদের আগের জেনারেশন আগের যুগের যাদেরকে পেয়েছিলাম তারা অধিকতর সরল মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন দুর্নীতি তাদের মধ্যে কম ছিল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 আরেকটি হাজি শেষের প্রসঙ্গে হাত তা ইদ আলম ইয়াব কা ইত্তাহাদ আলমের পরিমাণও কমে যাবে সেট দিকে আলিম আলামার পরিমাণ কমে যাবে শাহী আলিমের চর্চা করার লোক আস্তে করে কমে যাবে এই জন্য ওলামাদের দিক থেকে বড়ো বড়ো ইমামদের যে স্ট্যান্ডার্ড যে পরিমাণ আমরা পেয়েছি আগের জামানায় ইমাম বুখারি ইমাম মালিক আলী ইমাম হে হাম রহমতুল্লাম শাহ এই সমস্ত অনেক ইমামরা কি পরিমাণ কিতাব লিখে গেছেন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 এখনও কে আমার চলে আসেনি এখনো হতাশ হওয়ার কোনো কারণ নেই এখনও নিরাশ হওয়ার কোনো কারণ নেই এখনো উন্নতির উপর দায়িত্ব রয়েছে ইসলাহের কাজ করা তারা হবে গোড়াবা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করবে এই গোরা কারা হবে যারা মানুষ যে ফাসাদ করেছে সেই ফাসাদকে সংশোধন করে ইসলাহ করার কাজটা তারা করবে তাদের জন্য সুসংবাদ আছে তো কাজে আমরা এই হাদিস থেকে হতাশ হব না বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে কিন্তু অন্য হাদিসে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজ করতে হবে সমাজকে সুন্দর বানানোর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে অন্য সময় আমরা কথা কমপ্লিট করব শেষ করার আগে আপনাদেরকে একটু প্রশ্ন সুযোগ দিতে চাই কোন প্রশ্ন আছে আপনাদের জি আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে ধরুন আমার তিন চারটে চাকরি আছে অর্থ সম্বন্ধে কিন্তু আমি যখন ফেতরা দিই তখন হাফসা দি এটা কি সঠিকভাবে যখন ফেতরা দেন হাফ চা দেন ওকে রাইট চাকরি যে কটায় থাকুক ফেতরা দেওয়ার ক্ষেত্রে ফুল ফুলছায় দিলে সব বেশি হবে নিশ্চয়ই এই পরিমাণকে বাড়িয়ে দেওয়া ভালো এবং শুধু হাফ চা ফুলছা নয় আরও সমস্যা হলো এই যে আমরা শুধু চাল বা আটা বা গমের হিসাব করি কিন্তু চা কিন্তু হিসাব করেছেন ফেতরা দেওয়ার সময় কি তারা অনেক সময় খেজুর দিয়েছেন ওনারা আপসা পসা দিতেন না ওনারা দ্রব্য দিতেন খেজুরের দাম আর চালের দাম কি সমান পনির দিতেন কিসমিস দিতেন তো কিসমিসের দাম কি চালের দামে সমান এই জন্য একেবারে কম হিসাব করে করে এই যে হাফসা যে আমরা দেই এটা এত কমায় না দিয়ে একটু বাড়িয়ে দেওয়াটা ভালো আর ফুল দিলে তো সবটা বেশি হলো হাফ দিলে তো সব কমে গেলো পরিমাণ কদ্দুর দিয়েছেন তার উপরে নির্ভর করে না এই বেশি দেওয়ার মধ্যে ফায়দা আর কোন প্রামের মনে গেথে দিতেন ওহি আসত তখন ওহি কি নবী করিম কে উনি বলে দিতেন উনি শুনতেন নাকি ওনার দিলের মধ্যে গেথে যেত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 জিব্বাকে ঘন ঘন করে লাড়াচাড়া করতে হয় আপনার কষ্ট হয় আমি এটাকে জমা করে রাখব এবং এই কোরআন আপনি পুরো পড়তে পারবেন সেই ব্যবস্থা আমি করে দেব তো এতে বোঝা গেল যে তিনি শুনতেন আর এমনি হাদিসের তরিকা যে ওহিগুলো আসে এগুলো ওনার দিলের ভিতরে কথা ফুটিয়ে উঠত সেগুলো এইভাবে আবার কোন কোনো সময় হাদিসও জিবরুল্লাহ আল্লাহ সাল্লাম ওনাকে বলতেন যে আল্লাহ তালা এই খবর দিয়েছেন কয়েক তরিকা এইভাবে ওই তিনি রিসিভ করেছেন আমার প্রশ্ন যে জানি যে কে আমতের অন্যতম আলামত হলো পৃথিবী থেকে আলেমরা উঠে যাবে তো এখন প্রশ্ন হলো এই আলেম কাদেরকে বলা যায় শুধুমাত্র যারা শিক্ষা অর্জন করেছে বা মাদ্রাসাতে পড়াশোনা করেছে তাদেরকে আলেম বলতে হবে নাকি যে যে বিষয়ে কোরআন শুননার কিছু জানে তাকে আলেম বলা যেতে পারে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 এই যে কতগুলো মৌলিক সাবজেক্ট আছে আপনি হাদিস পড়লেন কিন্তু আপনি ওসুল ফেক পড়েন নেই অথবা অসুল হাদিস পড়েননি কোরআনে তর্জমা পড়েছেন বুঝেন কিন্তু কোরআনে তর্জমার সঙ্গে যে তাফসিল লাগে অলুমুল কোরআন লাগে নাশেক আছে মানসুখ আছে খাস আছে আম আছে এগুলো আপনার পড়া সুযোগ হয়নি তাহলে তো এই বেসিক নলেজ না থাকলে আলেম হিসাবে তাকে কনসিডার করা যায় না তবে কোনো কোন ক্ষেত্রে আমরা সীমাবদ্ধ নলেজ থাকলেও আমার যদি জ্ঞান না থাকে একজন একটু বেশি জানে তাকে আমি জিজ্ঞেস করতে পারি আল্লাহ তালা বলেছেন ফাঁসা আলু আহ্লাহ ইন ইনকুন তোমরা আচ্ছা তোমরা যদি না জানো যে জানে তাকে জিজ্ঞেস করো একজনের না আমাদের বেসিক মাসালা জানে আরজনে মোটেই জানে না তো যে বেসিক মৌলিক জিনিস জানে তাকেও জিজ্ঞেস করতে পারবেন বড় আলেম না হলেও জিজ্ঞাসা করা যাবে এতটুকু জানার আলেম তিনি হয়ে গেছে। কিন্তু ওই যে ওলামার যে মর্যাদা অনেক হাজিস এসেছে সেই পর্যায়ে হয়তো তিনি পৌঁছেন নাই আমরা আজকে আলোচনার এখানেই সমাপ্তি টানছি আল্লাহাবুল আলমিন আমাদের এই আলোচনাকে কবুল করুন আমল করার জন্য দান করুন আসসালামু আলাইকুম सुरक्षित पवित्र जक दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग पाउंड जी, जी बी बी बी एल ओ ओ कोड कोड बाईश बस टाक पाठिएमेल कर আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা